কাব ইবনু মালিক রদিল তাল আল্লাহতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখনই কোনও সফরে যাবার ইচ্ছা করতেন তখন বৃহস্পতিবারেই যাত্রা করতেন